আবু উমামা রোদিল তালান হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লামের দস্তরখান তুলে নেওয়া হলে তিনি বলতেন পবিত্র বারাকতময় অনেক অনেক প্রশংসা আল্লাহর জন্য হ্যাঁ আমাদের রব এর থেকে কখনও মুখ ফিরিয়ে নিতে পারব না বিদায় নিতে পারব না এবং এর থেকে বেপরোয়া হতেও পারব না